بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে এরপরে পিছনে দুইটা হুকুম একবার তাই না এবার এখানে আসতেছে কেতাল এবং এনফা ফিল কেতাল তো আল্লাহ নির্দেশ দেবেন নির্দেশ দেওয়ার আগে একটা ঘটনা ঘটছে সেই ঘটনাটা আলী প্রথমে একটা ঘটনা উল্লেখ করবেন এরপরে কেতালের নির্দেশ দেবেন এরপরে আবার কেতাল সংক্রান্ত একটা ঘটনা উল্লেখ করবেন দু ঘটনা দ্বারা উদ্দেশ্য হল তার আলির কেতাল বাহরুল মাহিদি একজন বহুত বড় আলেম আবু হাইয়ান উন্দিল তিনি আগের নেকাহের আলোচনা এবং এখন আসতেছে কেতারের আলোচনা দুটার মধ্যে মোনাসাবাদ এটা বলছেন নেকাহের দ্বারা যেমন কোন একজন তার মজুয় জামায়াতের মুসলিম উম্মার দিনের হেফাজত হয় পাশাপাশি মুসলিম উম্মার দিন মাল জাম সবগুলোর হেফাজত এই মুনাসাগাতে পিছনে নিকা তালা নেতার কথাবার্তা বলছে এরপরে কেতালের আলোচনাটা আসলে উদ্দেশ্য আলম তারক তুমি কি তাদের অবস্থা জানো বা তুমি কি তাদের অবস্থা জানো না যারা তাদের ঘর বাড়ি থেকে বের হয়েছিল হাজার হাজার আলম তারক ইস্তেফা মো আজিবিন আশ্চর্য করার জন্য আপনার এই তাদের এই ঘটনা পর্যন্ত পৌঁছে নেই তার মানে আলমতা আলম মুখতা হবে আলম তাহ তো ঘটনাটা তো অনেক আগে घटना शब्दाराफा घटना जाना ना कि घटनागे একদম আরবদের মধ্যে মারুদ ছিল ঘটনাটা সামনে যেটা হুকুম দেবে সেটা দলিল হবে সম্পর্কে জানেন না যারা তাদের ঘর বাড়ি ছেড়ে বের হয়েছিল কত মুখতালিফ আর বা এলাকাতে মহামারী দেখা দিয়েছিল তখন তারা মহামারী থেকে বাঁচার জন্য এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে এই একটা রেওয়ায় যেটা আসছে এখানে ইডনিকা এইভাবেই রেওয়াজটা উল্লেখ করছেন আর কোনো কোনো রেয় আসছে যে এই হজরত হিসিন তো দেখ এখানে যেটা আসছে। যে মানে ইসরায়েলের একটা সম্প্রদায়ের উপরে তাদের এলাকাতে ওয়াবা দেখা দিছে দাউন দেখা দিছে তখন তারা পালাবার জন্য বাঁচাবার জন্য এখান থেকে বের হয়ে গেছে থেকে বের হয়ে গেছে বের হয়ে তারা দুই পাহাড়ের মাঝখানে সমতল একটা ভূমি ছিল বিশাল ওখানে গিয়ে তারা সবাই অবস্থান থেকে পালিয়ে কেউ বাঁচতে পারে তো ওখানে তারা অবস্থান নিছে আল্লাহ দুইজন ফেরেস্তা পাঠাইছেন ময়দানে দুই পাশে দাঁড়িয়ে জোরে চিৎকার দিছে দশ হাজার রেওয়ায় যেটা রাজে রেওয়ায় সব একসাথে এরপরে আশপাশের লোকজন যখন তাদের অবস্থা দেখলো দেখলো দাফন করা পাশ দিয়ে বড় উঁচু দেয়াল করে দিচ্ছে দেয়াল করে দিয়েছে এটাই তাদের কবরস্থান বলো বা কবর বলো যেটাই বলো এটাই আলাদা করে এদেরকে দাফন কাফুন কিচ্ছুই করে না বা এ অবস্থায় তারা পড়ে রয়েছে এরপরে লাশ পচে গোলে একবারে শুকায় হাড্ডি টা বলছেন এরপরে তিনি দোয়া করছেন যে আল্লাহ এদেরকে আপনি একটু আবার জিন্দা করে দেবেন তো আল্লাহ তখন হজরত হসকিল আলি ইসালামকে বলছেন যে আপনি এদেরকে ডাকেন তখন তিনি ওই প্রথমে হাড্ডিদেরকে হাড্ডিকে একটা যেন কঙ্কাল হয়েছে এরপরে এরপরে তিনি আবার বলছেন সবগুলো হাড্ডিকে আল্লাহ নির্দেশ দিতেছেন যেন বস্ত এরপরে এগুলো একসাথে হয়ে যায় সবগুলো আবার একদম দেহ হয়ে গেছে এরপরে আবার তিনি বলছেন এখানে এসে যায় প্রত্যেকটা ভিতরে এসে যায় যেই আসছে সবাই একদম সুন্দর দাঁড়িয়ে এটা বলে যতটুকু বললে পরের কথাটার জন্য দলিল হিসেবে পেশ করা যাবে অতটুকু শুধু বলে তো তারা পালাইছে বললেন যে মরে যাও হয় আল্লাহ তালা সরাসরি বলছেন আট দিন পর একটা আসছে না আরো অনেকদিন পর অনেকদিন পর হঠাই ইয়া কারণ হাড্ডি হয়ে যাবে তো আট হাড্ডি হয়ে যাবে না কে ন حضرت حزقيل عليه السلام دوار بدولته بكسر المهمل والقاف وسكون الذ هي حزقيل يبقى উচ্চারণটা হবে কি بسكون الذ ف عاشوا دهرا ذل وقال ترى এপরে জীবিত ছিল আলাইহিম اقر الموت এবং তবে তাদের চেহারায়ে তাদের শরীরে মৃত্যুর আছর দেখা যেত মানে হলুদ বর্না মানে সফরা মানে সফরা তারা কোনো কাপড় পড়তো এটা কাকলের মতো হয়ে যেত মানে কাপড় যেমন এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত ইল্লা আল কা এর মতো হয়ে যেত মানে হলো তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যেতাম এই অবস্থাটা অধিকাংশ মানুষ এরা হলো কাফের এরা আল্লাহ শুকুর আদায় করে না এই ঘটনাটা এখানে উল্লেখ করে কি উদ্দেশ্য আল্লাহ উদ্বুদ্ধ আগের ঘটনাটার উপরে আখফ করতেছেন জায়গায় তিনি বলেনা ইসলাম সবচেয়ে কঠিন বিধান এই জন্য হারিহিং الله তাআলা কুরআনের উপরে مختلف ভাবে তা'রিজ দিচ্ছেন মুবতাদিয়ান মিন কওলিহি ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফী সাবীলিল্লাহ শুরুটা হইছে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফী সাবীলিল্লাহ ওটা দিয়ে শুরু হইছে এরপরে মানুষিক ভাবে তৈরি করছে ওয়ালা নাগ্লু ওয়ালা নাকুম শাইইন এরপরে তো আরো আসতেই আছে তো সেখান থেকে শুরু হইছে মুনতাহিয়ান ইলা হাদাল মাকালিল কারীম এখানে এসে শেষ হইলো তাকাতু ফী আয়াতের দ্বারা এই সামনে আয়াতটা যেন আমরা আমল করি এটার জন্য আমাদের দিল তৈরি করা হলো মাকসাদ মানে ঘটনা থেকে আমরা এটা বুঝতে পাই যে তারা জান বাঁচাবার জন্য এলাকা থেকে বের হয়ে গেছে যান বাঁচাবার জন্য কিন্তু এলাকা থেকে যান বাঁচাবার জন্য বের হয়েছে কিন্তু তাদের তক দিয়ে ছিল মৌর যেখানে গেল তারা করছে সেই জায়গা আরো তারা মরতে হলো এর থেকে এই শিক্ষাটা দেওয়ার উদ্দেশ্য যে যদি থাকে তাহলে সেই মৌর থেকে যত পালিয়ে যায় সে বাঁচতে পারবে না আর এ ঠিক বিপরীতটা যদি কারোর তাপ তীরে না থাকে মৃত্যু সে যদি একবারে মৃত্যু মুখেও গিয়ে বসে থাকে তারপর তার মৃত্যু আসবে। এই এই ব্যাপারটা এমনি কাশির রহিমল্লাহ দেখো কি সুন্দর সুন্দরভাবে লিখতেছে না কোনটাই কারো মৃত্যুর সময়টাকে আগে আনতে পারে না আবার মৃত্যুর নির্ধারিত এটা কখনো কমবে না কখনো বাড়বে না এবার মুক্তি সাহেব দেখো এই থেকে বেশ কয়েকটা হওয়ায় বলেন খুব সুন্দর দেখো মুক্তি সাহেব এই আয়ের সাথে কয়েকটা কথা বলতেছেন তার মধ্যে কয়েকটা কথা তোমাদের পিছনে চ মাসায়কাম মস্তফাদ তকদীলা মেয়ে তদবীর কারগর তকদী এলাহী কে মকাবলে মেয়ে তদবীর से भागना जान बचाने का জান नहीं हो सकता না মফত্য এক না কমি হক না হোলা ঘটনা টানা মূল মকসদেস মাস্লা তেসরা মসআলা হাওয়া কে বখোফ মৌত জহাদ ভাগনা ভাগ ভাগনা ভ পুরানি মেয়ে মসলা দূসি জগা তফসীল ও আয়া হিসমে সূরতো ফা তুমি আয়ত জ ভাগনে শামিল না হোনেকে বারে মে আহাদে কেউ নির্ধারিত জিহাদ না مارا কেউ নির্ধারিত এটা তো বলতেছে যে এই আয়াতের আর যুদ্ধে না যেত তাহলে মরতো না এই মুনাফিকদের কথাটা উপরে আল্লাহ করতেছে যে মানাফিকদের কথা বলতেছে তারা তাদের ভাইদের ব্যাপারে তারা আমাদের কথা শুনলে আজকে এই উহদের ময়দানে মরত না আল্লাহ বলতেছেন এরপরে বলতেছেন যে হাজার মানে একটা আশ্চর্য ব্যাপার হাস পড়ি চলে গেছে মুখুড়ি এরপরে তো কমন্ডারি হয়ে গেছে সারি জিহাদি মে গুজরি জাহাদ মহীদার ঘর মেফাত পাইফাত মরনেক আফসোস করতে হুয়ে ঘর খর ফুল শান জঙ্গা এসা নিসমে তীরে চোট কে জখম কাজার নিশান না হ مقدم العساکر মর আফসোস হে خالد কি মারা رضی اللہ عنہ দেহত না وهو في سياق الموت لقد شهدت كذا وكذا موقفا وما من عزب من أعضائي إلا وفيه رمية أو طعنة أو ضربة وها أنا ذا أموت على فراشي كما يموت العير فلا نامت أعين الجبنان جبنان دردنا مبادوا أيها فلا نامت أعين الجبنان إذا قلت ترجمه وردو تقول سي خدا تعالى بزدلوكو آرام ندي جرح؟ এই ভয়ে যুদ্ধে যায় না তাদের চোখে চোখে ঘুম নাগের মুখেন যে বৈচিত্রের মাঝে ঐক্যের সুর হোসেন দুই খন্ডে তো জীবনীতে আসছে ওই পৃষ্ঠাটা যেখানে আছে ওখানে ওখানে আছে যে চারটের সময় হজরত মারা যাইতেছেন মালটা থেকে আসার মানে বছর দেয়ার পরে মারা গেছেন সবাই তো যখন মারা যাইতেছেন তিনি একদম আফসোস করতেছেন হায় হায় করতেছেন আফসোস ওখানে আসে এটা ওখান থেকে বলতেছে তো আশপাশের যারা ছিল ওরা বলতেছে হজরত দিনের জন্য কত কোরবানি আপনি দিলেন তো আপনি মৃত্যুর পরে তো নিশ্চিত আল্লাহ তার অনেক মাকাম আপনাকে আমি ময়দানে শহীদ হব আমার এক একটা অঙ্গ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে কিন্তু আজকে আমি মহিলাদের মতো বিস্তায় করে মারা যাব দেখ আমাদের আকাবের কারা আমাদের আকাবের কারা আকাবেরদের এই জীবনী আমাদের আলোচনা থেকে একদম পুরো ডুবে আসে শাহ আব্দুল গনি ফুলপুরি রহমা নাম শুনছে না হাকিম আক্তা শেখে আউ্বাল ফুলপুরি রহিম উনি ইন্ডিয়াতে যখন ছিলেন উনি ইন্ডিয়াতেই মনে ছিলেন পাকিস্তানকে জানাই মনে হয় ইন্ডিয়াতেই উনি কীর ঢাল এগুলো খুব চালাইতে জানতেন লাঠিও খুব ঘুরাইতে পারছেন সেই ঢালখানাকে হজর একদিন বললেন যে এই কর থাকছে একদিন আমাদেরকে বলতেছে যে আমার তো ইচ্ছে করতেছে লাঠি দেখানোর জন্য খুব লাঠি ঘুরাইতে পারতেন এই হাত দিয়ে ঘুরেন একটা লাঠি পারতেন যারা ছিল তাদেরকে বলছে ভাই দেখো এই কোনো জায়গায় সহি জেহাদ চলতেছে কিনা কাপেরদের সাথে যদি হয় খবর নাও চলায় তাহলে আমরাও সেখানে শহীদ খবর যেন শহীদ হইতে পারি তো খবরাখবর নিয়ে তখন আর কোনো পাইনি পরে একদম গেছে বলছে যে আমি বিছনা করি গেলাম এখনো যদি তোমরা পাও কোন জায়গায় আমি ওনারাও কেমন ছিলেন তারপরে অন্যদের কথা কাছের নাম তিব রহিম উল্লাহ হাজি ইন্দুহাম হাজি তারপরে জামান শাহিদ রহিম উল্লাহ ওনাদের সবাই বুঝা যাচ্ছিল সবাই বুঝা যাইছিল। হাজিব্দুল মহাজের মোক্ষে তিনি আমির মুখ মেন ওই স্বামীর যুদ্ধে যুদ্ধে তিনি হলেন বিচারপতি তারপরে হলেন সামরিক কমান্ডার কিন্তু আমরা শুনিও নাই হয়তো কখনো যখন পরামর্শ হইতেছে যে ইংরেজের সাথে আমরা যুদ্ধ করব। তখন এই একজন বলতেছে মোহাম্মদির সমগত উনি বলতেছে যে তাদের সাথে আমরা যুদ্ধ করব। আমাদের তো অস্ত্র কিচ্ছুই তারপরে উপস্থিতের মধ্যে একজন বলছে যে আমরা কি আমাদের সংখ্যাটা কি বদরের তিনশো তেরো জনের পরিমাণে যুদ্ধ করার পরামর্শ হইতেছে যে যুদ্ধ করা হবে না অন্য কিছু করা হবে একজন বুজর্গ শুধু একটু ইতস্ত যখন এই কথাটা যখন বলছে যে আমাদের সংখ্যাটাকে বদরের তিনশো হয় নাই ওদের কাছে যে পরিমাণ ছিল আমাদের কাছে এতটুকুও নাই তারপরে নামে অস্ত্র মামলা হয়েছে তারপরে ইংরেজ জিজ্ঞেস করছে আপনার কাছে অস্ত্র আছে না আপনাদের হ্যাঁ অস্ত্র আছে পকেটে হাত দিয়ে তাস বের করবো তাওরিয়া ওয়াকি এটাই তো আমাদের হাতিয়ার হাতিয়ার নাই বলছে আমাদের ইতিহাস এগুলো বড় ভালো আঁকাবের কা শানদার মাঝি আছে চমৎকার আমরা আসলে আঁকাবের দিন কিছু ইস্তেহাদে খাতা এগুলো ধরে বসে ইস্তেহাদি খাতা অথবা ওনারা ওনাদের বিবেচনায় ওই সময় হিসাবে এখন আমরা অথচ যখন নিশ্চিত হয়ে যাবে তো এই ইস্তেহাদি খাতাটার ব্যাপারে তো এত করা যাবে না হ্যাঁ ইস্তেহাদি খাতার কারণে আল্লাহর কাছে মা হবেন না এটা তিনি আল্লাহর কাছে বেঁচে যাবে। কি কথাটা বুঝতে পারলেন আমাদের আঁকাবের তো আঁকাবের নবী তো আর না মহাবীর থেকে যদি ইস্তেহাদি খাতা হইতে পারে না এখন কেউ যদি হয়েছিল ইস্তাহাদি খাতা আমরা নিশ্চিত এটাই করি যে আল্লাহ তালা ওনাকে মাক ফুর হবেনা আল্লাহর কাছে হবে কিন্তু নিশ্চিত হওয়া যাওয়ার পরে করতে পারি না এই জিনিসটা ভালো এখন এখানে আমাদের কি হয় যে একজন যদি সেই ভাবে আমাদের আঁকা বেড়ে এইটা একটু খাতা হয়েছে যে তাকে ওই আঁকা বলা হয় আর সে নিজে সাজে হলে একবার অশ্বাকে আঁকা অথচ একটা তো আমরা সবাই জানি যে খাতা সবার থেকে হইতে পারে খাতা স্বাভাবিক থেকে হইছে কিন্তু এই এতটুকু জায়গায় কাবের রাখতে মহাবীর খাতা হয়েছে এটার কারণে মহাবীর একটু মান কমে নেই জনই তাজ আলিরবীল মাথার তাজ মহাবীর রবি মাথার তাজ কিন্তু এতটুকু খাতা হয়েছে বলবো যে এই জায়গাটা আমরা এত্তে বা করবো না কিন্তু এটার কারণে মহাবীর রবিহর মাকাম একটু কমবে না আমাদের একা পাল্টা থেকেও যাদের একটু খাতা হয়ে গেছে এটার কারণে উনি আল্লাহর কাছে যতটুকু মাকাম পাওয়ার এটা অবশ্যই পাবে ওনার অন্যান্য খেদে মা এগুলো অবশ্যই আমরা এত্তে বা করবো কিন্তু কিছু মানুষ দেখা যায় যেটা সুবিধা একটা জিনিস সবাই জানে আমরা সবাই জানি খবরে ওয়াহেদ যদি কোরআনে কারিমের খেলাফ হয় কোন একটা খবরে যদি কোরআনে কারিমের খেলাফ হয় তাহলে সেই খবরে করা যায় কি যায় খবরের ওয়াহেদটা কার খবর রসুল সাল আলী সাল্লামের খবর তার মানে একটা কথা রসুল সাল্লাম বলছেন মালফুজের সামনে কেমনে কাবেলে আমল হবে কর্ত বড় জুলুম না এটা এই কথাটা আমরা সবাই জানি যে খবরে ওয়াহেদ এটা কোরআনে করিমের সঙ্গে মিলানো হলে যদি খবরের ওয়াহেদ কোরআন করিমের তাকা খেলাফ হয় খবরে মসুরের তাকাজার খেলাফ হয় খবরে ওয়াহেদ করা সাহাবি যে সকল সাহাবিরা মা আরুফ বিল এলিওয়াল ইসতেহাদ না ওই যে পড়ছে এরকম সাহাবিরা আছে তো যারা মুস্তাহিদ হিসাবে মা আরুফ না তাদের কোন একটা কথা যদি কেয়াসের খেলাফ হয় তাহলে আমরা সেখানে কেয়াসটা ধরে ওই সাহাবির কথাটাকে বাদ দিয়ে দিই কেয়াস মানে কি যুক্তি কেয়াস যুক্তি না যুক্তি দিয়ে সাহাবির কথাটাকে বাদ দিয়ে ফেলতে পারি আর যদি সাহাবির কথা যদি কোরআন ক্যারিমের খেলাফ হয় তাহলে বহু তাকে বাদ দিয়ে ফেলি কিন্তু সাহাবিদের জায়গায় যদি কোনো একজন আসে তাহলে সেখানে ওখানে তো ঠিকই আমরা জানি যে কেউ যদি নস্যে পাত্র এর খেলাফ কোনো হইতেছে যে নসেপাতির খেলা খবরে বাহে সেখানে কোনো ব্যক্তি যদি খবরে বাহেদের উপর আমল করে তাহলে সে গুণাগার হবে না এই কেউ হবে না কেমন কথা বলি এটা তারা বোঝা যায় না যে আমরা আসলে ওই সুবিধাবাদী এটা বোঝা যায় না সুবিধাবাদী আল্লাহ আমাদেরকে মা করে শাহ তাফসির আল্লাহ আহমদ আলী আছেন একজন ওনার একটা হাসিয়া আছে কোরআন মৌতাল মে উল্জনা নাম করিয়ার জে মার দো রক্ষে বাহরুল মহিদের একটা এখানে আছে যে আল্লাহ এই ঘটনাটাকে এখানে নিয়ে আসছেন কি মানুষ গুলো এই মানুষগুলোর মৌধ থেকে বাঁচার জন্য চলে গেছে তো বোঝানো হইতেছে তুমি যদি জেহাদে যাও আর সেখানে গিয়ে তোমার মৌধ থাকে তাহলে জেহাদি গিয়ে তাহলে তুমি শহীদ হবা জানাতে চাইবা মৌ যদি থাকে না যাও তাহলে যা কত রোগ ব্যাধি হয়ে মরে যাবা আল্লাহ জেনে রাখো আল্লাহ সবকিছু শুনেন সবকিছু জানেন তোমাদের সব কথা জানেন কি মুনাসবা এখানে এই দুইটা সিপতানার দ্বারা নির্দেশ দিচ্ছে নির্দেশ দেওয়ার পরে বলতে যেটা সবকিছু শুনেন শুনেন মানে তোমরা যে অন্যদেরকে তার জেহাদের জন্য এটাও আল্লাহ শুনেন আবার তোমাদের মধ্যে যারা মানুষকে জেহাদের থেকে ফিরিয়ে রাখো কি মনোভাবটা নিয়ে যাও এটাও তাফসিল কাবির মধ্যে আসছে যে আলিমুন তোমাদের মনে কি অবস্থাটা আছে এটা আল্লাহ তারা জানেন বি কথা হইলো এবার এমন যে আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দেবে মনের সন্তুষ্টির সাথে সে আল্লাহর এনফাকব দাবি করলেন বান্দালের কে ফেরত করজ শব্দটাই বুঝায় যে এটা সে অবশ্যই ফেরত পাবে ঋণ ঋণ শব্দটাই বোঝায় যে ঋণটা অবশ্যই সে ফেরত পাবে মনে করো একজনে তোমাকে একটা জিনিস দিল দিতেছে এখন তুমি তাকে বলতেছো আমি এটা করজ হিসাবে নিলাম আল্লা দেবেন আল্লাহ দেবেন যে বাড়াই দেবেন আল্লাহ তা বহুগুণ বাড়িয়ে দেবেন যারা কেতাল করবা তারা তো এনফা কবে আলা নফসিহী আর যারা কেতাল করতে পারবে না শরীরের কারণে তারাও যেন খরচ করে তো যে শরীর এই কারণে কেতাল শরীফ হইতে পারতেছে না সে মাল দিয়ে শরীফ হবে الله تعالی یقبض اي یمسك الرزق عن من یشاء ابتلاء جار ব্যাপারে তুমি চান তার থেকে রিজিক সংকীর্ণ করে দেন এবতেলাান পরীক্ষা করার জন্য و لمن یشاء امتحانا دونوں তাই আল্লাহ তাআলা ترجعون في الاخره بالبعث فيجازيكم باعمالكم আগে বললেন যাকে ইচ্ছা বাড়ায় দেয় সম্পূর্ণ আল্লাহ হাতে অর্থাৎ তুমি সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান করো আল্লাহ তাল যদি ইচ্ছা থাকে তোমার ব্যাপারে ইয়া তুমি যতই দান করবা তোমার ব্যাপারে কখনো ইয় হবে না যদি আল্লাহ নিজের হাতে আকায় রাখবা আল্লাহ আমার কাছে অবশ্যই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে তুমি যদি সম্পদ আকায় রাখো এটা শাস্তি পাইবা আর যদি সম্পদ দাও পুরস্কার পাইবা সবগুলি তারিব একটা ওয়া খেয়া হইলো আরেকটা ওয়া এটা দাওয়া উদ্দেশ্য তার জানো না আলমা মুামের মৌতের পর মানে মুসা আলী ইসলাম যেহেতু প্রসিদ্ধ একজন নবী এই জন্য উল্লেখ করা হয়েছে যখন তারা তাদের নবীকে বললো নবী হলো আপনি আমাদের জন্য যার মাধ্যমে আমাদের সবার রায় মতামত সুসংহত থাকবে ও নার জিয়া ইলাইহি এবং যার কাছে আমরা ফিরে যাবো তান্তিমু বিহি কালিমাতা যার মাধ্যমে আমাদের সবার মতামত চলো আমা লেখা যারা তোমাদের মাতৃভূমি ফিলিস্তিন দখল করে রাখছে তাদের সঙ্গে যুদ্ধ করি যুদ্ধ করে সেটা জয় করি তো ওরা তো রাজি হয়নি বলছে তাদেরকে একদম বসায় আছে চল্লিশ বছর ওই চল্লিশ বছরে হাজার মুসা আলী ইসলাম এখানেই ইন্তকাল হয়ে গেছে হারনা আলী ইসলামের ইন্তকাল হয়ে গেছে এবং প্রথম যারা হাহুনা নিয়ে মুসা আলী ইসলামের পরবর্তী নবী যিনি ইউসা ইউসা আলী ইসলামের কেয়াদতে এরপরে তারা যুদ্ধ শুরু করছে জয়লাভ হয়েছে ফিলিস্তিন জয় হয়েছে তো ফিলিস্তিন জয় হয়েছে জয় হওয়ার পরে তো মানে ইসাইল তো বিশাল এক কবিতা ছিল না প্রায় পাঁচ ছয় লাখের মতো তাদের মধ্যে একক কোন ব্যক্তি আমির ছিল না তো তাদের পক্ষ থেকে বিভিন্ন কাজী ছোট একটা শাসকের মতো ছিল সবার এক একজন শাসক ছিল না তো এ বসতে ইউসা আলী ইসলাম ওয়াফাত হয়ে গেছে এভাবে চলতেছে এই এই জমানাটাকে বলে কাজীর যুগিল